পরিবেশিত হবে আজকে সিরা সিরিজে আমরা ঊনপঞ্চাশতম পর্বে উপনীত হয়েছি এই পর্বে আমরা আলোচনা করব বনকো রাইজা গোত্রের পরিণতি নিয়ে বনকো রাইজার অভিযানটি খন্দকের যুদ্ধের সাথে সরাসরি সম্পর্কযুক্ত কারণ এই অভিযানটি ছিল আসলে খন্দকের যুদ্ধে বনকো রাইজার বিশ্বাসঘাতকতার প্রত্যক্ষ ফলাফলের খন্দকের যুদ্ধে কোরাইশ বাহিনী ও গতাফানের আরব মুশ্রিকরা দশ হাজার বিশিষ্ট একটি সামরিক জোট গঠন করে মুসলিমদের ওপর একটি সর্বাত্মক হামলা চালানোর পরিকল্পনা করে তাদের উদ্দেশ্য ছিল মদিনাকে পুরোপুরি দখল করা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 মুসলিমরা এই জোট বাহিনীকে ঠেকানোর জন্য মদিনার উত্তর দিকে একটি চওরা পরীক্ষা খনন করে বনকো রাজাকে সামাল দেওয়ার জন্য আল্লাহ রসুল্লাহ আলী আসলাম তার সেনাবাহিনীর একটি অংশকে নিয়োজিত করেন যুদ্ধে একটি অচল অবস্থা সৃষ্টি হয় এবং পরবর্তীতে নোয়াইবিনাজিল্লাউ আনহুর মাধ্যমে আল্লাহ তুদ্ধের মোড় ঘুরিয়ে দেন তিনি খুব সংকটময় একটি পরিস্থিতিতে মুসলিম হন এবং জোটের তিন পক্ষের মধ্যে উদ্দেশ্যমূলকভাবে ভুল বুঝাবুঝি সৃষ্টি করেন যেই কারণে জোট বাহিনীর মধ্যে হতাশা এবং পারস্পরিক অবিশ্বাসে জন্ম নেয় শেষ পর্যন্ত কোরাইশ আর গতফানে সেনারা অবরোধ প্রত্যাহার করে চলে যাবার সিদ্ধান্ত নেয় মুসলিমরা আল্লাহর ইচ্ছায় জোট বাহিনীকে পরাস্ত করতে সক্ষম হয় কিন্তু বনকোরাইজা পড়ল বিপদে কারণ তারা থাকত মদিনাতেই কোরাইশ এসেছে মক্কা থেকে যা প্রায় সাড়ে চারশো কিলোমিটার দূরে গতফানের গোত্রগুলো এসেছে আরবের বিভিন্ন অঞ্চল থেকে তারা যে যার জায়গায় চলে গেছে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 আল্লাহ রসুল্লাহু আলিম উমামার ঘরে ফিরে এসেছেন অস্ত্র রেখে বের হলেন গোসল করতে যোহরের চলছে। ঠিক এমন সময় ধুলি ধূসরিত অবস্থায় তরিঘড়ি করে জিবরিলাম হাজির হলেন বললেন ইয়া রসল আপনি অস্ত্র নামিয়ে রেখেছেন কিন্তু আমরা ফেরেস্তারা এখনও অস্ত্র নামাইনি আপনি এখনই ওদের ধাওয়া করুন রসুল্লা সাল্লু আলি সাল্লাম জিজ্ঞেস করলেন কোন দিকে জিবরুল আলাহিস উত্তর দিলেন এই দিকে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 তখন আসরের ওয়াক শেষ তবে একদল আগেই পথে মধ্যে আসর করে নিয়েছিলেন সবার আগে পৌঁছালেন আলীরাহ দেখতে পেলেন বনকো একেবারে বিস্ত্রী ভাষায় রসুলকে সমানে গালিগালাজ করছে ইহুদিরা থাকত তাদের দুর্গে রসুল্লাহ সাল্লু আলী আসালাম বনুকোরাইজার এলাকা চার দিক থেকে ঘিরে ফেললেন এবং তাদের দুর্গগুলো অবরোধ করার সিদ্ধান্ত নিলেন মুসলিম সেনা দলে اي بار ছিল 3000 সৈনিক 38 টি ঘোড়া আল্লাহ তাআলা বলেন وانزل الذين يظهرون من اهل الكتاب من سيصيهم وقذف في قلوبهم الرعب وقذف في قلوبهم الرعب فريقا تقتلون وتاسرون فريقا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 এটাই ছিল তাদের শর্ত সাওয়াজকে বেছে নেবার কারণ হল সাের সাথে বনকো আর এক সময় মিত্রতা ছিল তাদের আশা ছিল সাবেন মোয়াজ রাদিল্লা আনহু নিশ্চয়ই তাদের প্রতি কঠোর হবেন না তাদের এই প্রস্তাবে রাজি হলেন সা আবেন মোয়াজ বনকো রাইজার অবরোধের বিচার করবেন এটাই নির্ধারিত হল তবে তার আগে এই ঘটনা কিছুদিন আগের একটি ঘটনা জেনে নেই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 তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমি ভালোবাসি আর যদি এই যুদ্ধই তাদের সাথে আমাদের শেষ যুদ্ধ হয় তবে এই আঘাদের মাধ্যমে আমাকে শহীদ হিসেবে কবুল করে নাও কিন্তু বনুকুরাইজার ব্যাপারে আমার অন্তরের জ্বালা না মিটিয়ে আমাকে মৃত্যু দিও না সাহাবিরা আল্লাহ রসুল্লাহু আলী নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন খন্দকের যুদ্ধের চরম দুর্যোগের মুহূর্তে বনুকুরাইজা প্রিয় রসুল্লাহু সাথে বিশ্বাসঘাতকতা করেছিল সেই কথা কি করে বলতে পারেন তার মনে প্রচন্ড ক্ষোভ বনকো শেষ পরিণতি দেখেই তিনি মরতে চান এর আগে বন কায়নকা নামের আরেকটি গোত্রের ভাগ্য ঘজরাজের হাতে দেয়া হয়েছিল কারণ বন কায়নোকার সাথে খজরাজের মিত্রতা ছিল এবার বনু আওস তাই রসুল্লা সাল্ল আলি ওয়াস্লামকে চাপাচাপি করছিল যেন তাদের হাতে বনকোরাইজাকে ছেড়ে দেওয়া হয় তিনি তাদের জিজ্ঞেস করলেন যদি তোমাদের গোত্রের কেউ এই বিচার করে তোমরা খুশিত রাজি রসুল আলহাম তাদের ইচ্ছে অনুসারে আওস গোত্রের নেতা সাহা দেবেন মোয়াজের হাতে বনকো ভাগ্য ছেড়ে দিলেন ইহুদিদেরও এটাই ইচ্ছা ছিল এরপর আওসের লোকেরা সা আবেন মোয়াজকে খুব চাপাচাপি করতে থাকে যেন তিনি বনোকোরজের প্রতি সদয় হন কেননা এর আগে হাজরাজ গোত্রে আবদুল্লাহ ইবেন উবাই বনকায়নোকার প্রতি সদয় হয়ে তাদের হত্যা না করে ছেড়ে দিয়েছিল আওসের সাথে খাজরাজের সবসময় একটা প্রতিযোগিতা কাজ করত তাই আওস চাচ্ছিল বনকোজের সাথেও যেন তেমন কিছু হয় সাওয়াজ রাদ আহ তাদের সব কথা আর উপদেশ চুপ করে শুনলেন এরপর শুধু এতটুকুই বললেন সা সময় এসেছে আল্লাহর সন্তুষ্টির ব্যাপারে সে কোনো নিন্দুকে নিন্দার পরোয়া করবে না একটা মাত্র বাক্য অথচ সবাই যা বোঝার বুঝে গেল বুঝে গেল বনকোড়ায়জার ভবিষ্যৎ অন্ধকার বিচারের রায়ের সময় ঘনিয়ে আসল আহত সাহেব আহুকে রাখা হয়েছিল রসুল্লাহ সাল্লাহ আলহিউলের মসজিদের ভেতরে একটি তাবুতে রুফায়দা আল আসলামিয়া নামের এক আনসারী নারীকে আল্লাহ রসুলসালু আলহি আসলাম সাহাদের দেখাশোনার দায়িত্ব দেন বলা যেতে পারে এই তাবু ছিল ইসলামের ইতিহাসে প্রথম সামরিক হাসপাতাল সাধারণভাবে কেউ আহত হলে তার পরিবার তার দেখাশোনা করত কিন্তু কাছে রাখেন, যেন তাকে অপর পক্ষে আছে মদিনার মুসলিমরা সাদ আনহুকে রসুল্লাহ আলি আসলাম বললেন সাদ এই লোকগুলো তোমার বিচারের উপর আস্থা রেখে আত্মসমর্পণ করেছে সঙ্গে জিজ্ঞেস করলেন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 লজ্জা পাচ্ছিলেন তাই সরাসরি রসুল্লাহ সাল্লু আলী হাসলামের দিকে না তাকিয়ে মাথা নিচু করে জিজ্ঞেস করছিলেন রসুল্লাহ এই রায় মেনে নেবেন কিনা সাধকে আশ্বস্ত করতে রসুল্লাহ আলী হাসলাম তখন বললেন হ্যাঁ আমার ওপরেও হবে দুই পক্ষই সাওয়াজের রায় মেনে নিতে রাজি থমথমে একটি পরিস্থিতির সৃষ্টি হল সবার মনে উৎকণ্ঠা অনিশ্চয়তা সংশয় সময় যেন স্থির হয়ে গেছে সাহাদ মোয়াজের এই একটি রায়ের উপর নির্ভর করছে পুরো একটি গোত্রের ভবিষ্যৎ যারা কিনা এই মদিনায় বছরের পর বছর ধরে বসবাস করে আসছে এরপর উচ্চারণ করলেন বললেন আমি এই মর্মে রায় দিচ্ছি যে বনকো রায় যার সকল পুরুষকে হত্যা করা হবে তাদের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে বন্টন করে দেয়া হবে তাদের নারী আর শিশুদের দাস হিসেবে গ্রহণ করা হবে সবাই নিশ্চুপ আল্লাহ ইসলামাবাদসালা করে রেখেছিলেন আল্লাহর পছন্দনীয় রায় বেরিয়ে এল আল্লাহর পছন্দনীয় এক বান্দার মুখ থেকে এই রায়ের প্রসঙ্গে আল্লা শফিউর রহমান মোবারকুর রহেমাহুল্লাহ তার আরিকুল মকতুম গ্রন্থে মন্তব্য করেন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 অত্যন্ত বিরক্তির সাথে আবুত্তর দিল তোমরা কি সারা জীবন এমন বেগবি থেকে যাবে দেখতে পাচ্ছ না যাদের ডাকা হচ্ছে তার আর কেউ ফিরে আসছে না আল্লাহর এক এক করে আমাদের সবাইকে মেরে ফেলা হবে। কিছুক্ষণ পর বন নাজারের নেতা হুয়াই বেন আখতাব আনজরীকে ধরে আনা হল রসুল্লাহ সাল আলী ওয়াস্লামের মদিনার আগমনের প্রথম দিন থেকে সে রসুল্ল শত্রু সেই ঘটনা আগেই উল্লেখ করা হয়েছে বনুকুরাইজার বিদ্রোহের পেছনে মূল নায়কও ছিল হুয়াই সে কা আবি আসাদকে রসুল্লাহ সাল্ল আলিউসালামের বিরুদ্ধে বিদ্রোহ করতে ফুঁসলে দিয়েছিল যা আমরা আগে আলোচনা করেছি কিন আসাদকে সে কথা দিয়েছিল যদি খন্দকে যুদ্ধে কুরাইশাহ মুসলিমদের পরাজিত করতে না পারে তাহলে সে বনুকুরাইজার সাথে থেকে যাবে তাদের সাথে সেও তাদের ভাগ্য বরণ করে নেবে হুয়াই বিন আখতাবের হাত বেঁধে টেনে আনা হল তার গায়ে একটা দামি চাদর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 অঙ্গীকার ভঙ্গ করায় অংশ নেয়নি সে আগেই বের হয়ে যায় তাকে ছেড়ে দেওয়া হয় অস্ত্র শস্ত্র নিক্ষেপ ও আত্মসমর্পণের আগেই কিছু লোক ইসলাম গ্রহণ করে তাদেরকেও ছেড়ে দেওয়া হয় সাবিত আহু রসুল্লাহ সাল আলহাসমের কাছে এসে অনুরোধ করলেন যেন এক ইহুদিকে ছেড়ে দেয়া হয় জাহিলিয়তের যুগে সেই লোক তার উপকার করেছিল সেই ইহুদির নাম ছিল আজ দুবাইয়ের বাতা রসুল্লা সাল্লা অনুরোধ রাখলেন আজুবাইরকে ছেড়ে দিলেন বন্ধু এই সুখবর দিয়ে সাবিদ তার ছিল অন্ধ সে বলল আমাকে দেখাশোনা করার মতো তেমন কেউ তো নেই এভাবে বেঁচে থেকে কি লাভ সাবিদ তখন রসল সাল্লাহ আলী আসলামের কাছে অনুরোধ করলেন যেন আজুবাইর স্ত্রী সন্তানদেরকে মুক্ত করে দেওয়া হয় রাজি সাবিদ তার কাছে সেই সুখবর দিয়ে আসলেন কিন্তু তাতেও আজ মন ভরল না সে বলল অর্থসম্পদ ছাড়া একটি পরিবার কিভাবে হিজাজের মতো স্থানে বেঁচে থাকবে সাবিত করে চাচ্ছিলেন আজুবাইয়ের জন্য কিছু একটা করতে কারণ বোয়াসের যুদ্ধে এই আজুবাইয়ের সাবিতকে সাহায্য করেছিলেন তাই সাবিত আবারও আজুবাইয়ের পক্ষ হয়ে আল্লাহ রসুলের কাছে গেলেন যেন তার সম্পত্তে ফিরিয়ে দেওয়া হয় আলহাস্লাম সেটাও মঞ্জুর করলেন সাবিদ আজুবাইয়ের কাছে ছুটে গেলেন বললেন আল্লা রসুল তোমাকে তোমার পরিবার আর সম্পদ ফিরিয়ে দিয়েছেন তুমি ইসলাম গ্রহণ করে ফেল আল্লাহ শাস্তি থেকে চিরদিনের জন্য নিরাপদ হয়ে যাও আজুবাইয়ের তখন বনকো নেতাদের কথা জানতে চাইলেন সাবিদ বললেন তাদের হত্যা করা হয়েছে আজুবাই তখন জিজ্ঞেস করল আচ্ছা আমার সেই দুই সঙ্গীর কথা বলতে পারো সাবিদ বললেন তাদেরকেও হত্যা করা হয়েছে দেখো আজুবাইয়ের ওদের যা হওয়ার হয়েই গেছে কিন্তু তুমি তো বেঁচে আছো নিশ্চয়ই আল্লাহ তোমার বেঁচে থাকার মধ্যে কল্যাণ রেখেছেন আজুবাই তখন বলল সাবিদ সেই অনুগ্রহে দহাই, যা আমি তোমাকে বোয়াসের যুদ্ধে করেছিলাম তুমি আমাকে আমার প্রিয় কাছে যেতে দাও তাদের থেকে বিচ্ছেদ আমি সহ্য করতে পারছি না এই কথা শুনে সাবিত নিজেই আজজুবায়ের গরদান উড়িয়ে দেন প্রিয়জনের সাথে তার মিলিত হবার আকতি শুনে আবু বকর রাজেল্লা আহু মন্তব্য করেন আল্লাহর কসম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 রসলুল্ল কাছে সালামা অনুরোধ করেন যেন রিফা আছে রসল তার খালার অনুরোধ রক্ষা করেন ছেড়ে দেয়া হয় ইসলাম গ্রহণ করে এছাড়াও আমর এ বিন নামের এক ইহুদি বনুকুরাইজার বিশ্বাসঘাতকতায় অংশ নেয়নি বরং সে এর প্রতিবাদ করেছিল মুহাম্মদ মাসলামা ছিলেন বনুকুরাইজার অবরোধকালীন প্রহরী তিনি আমরের বিষয়টি জানতেন তাই তাকেও ছেড়ে দেওয়া হয়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 কিন্তু হারাম হবার কারণে সেগুলো থেকে কিছুই গ্রহণ করা হয়নি সেগুলো ফেলে হয়। এই অভিযানে শহীদ খাল্লা দেবিন সোয়াদ্লাহ আনহো এবং আরেকজন সাহাবির পরিবারদের গণিমতের ভাগ দেয়া হয় বনকো রাইজের কিছু সম্পদ মুসলিমরা অস্ত্রের জোর ছাড়াই লাভ করেছিল সেগুলো দিয়ে আল্লা রুসুল্লাহ আলিউসালাম শাম থেকে অস্ত্র কেনার জন্য সা্লাউ আনহকে পাঠান আর যুদ্ধবন্দীদের পাঠিয়ে দেয়া হয় নাজদে সেখানে তাদেরকে ঘোড়া আর অস্ত্র বিনিময় বিক্রি করে দিয়ে আসেন সাঈদ এবং যেসব সম্পদ বহনযোগ্য ছিল না যেমন বনক্ক রায় বাড়িঘর সেগুলো পুরোপুরি দিয়ে দেয়া হয় মোহাজিরদেরকে আল্লাহ সুলসাল আলী ওয়াস্লাম তাদেরকে আদেশ করলেন তারা যেন আনস্তারদেরকে পাওয়া সকল খেচুরের বাগান আর জমি আনসারদেরকে ফিরিয়ে দেন এভাবে তিনি তাদের মাঝে ভারসাম্য তৈরি করে দিলেন তৃতীয়ত রায়হানা বিনতে আমর এমন খোনাফা নামের একজন মহিলাকে রসলাস আলী আসলামের কাছে দাসী হিসেবে নিয়ে আসা হয় রসুল্লাহ তাকে ইসলাম গ্রহণের প্রস্তাব দিলেন প্রথমে তিনি রাজি হননি কিন্তু পরে মুসলিম হয়ে যান রসল সাল্লু আলী আসলাম তখন তাকে বিয়ের প্রস্তাব দিলেন যেন তিনি তাকে বিয়ে করে নিতে পারে কিন্তু রায়হানা দাসী হিসেবেই থাকতে চাইলেন শেষ পর্যন্ত তিনি দাসী হিসেবেই থেকে যান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 তারা যে অপরাধটি করেছিল সেই অপরাধটিকে এখনকার আইনের ভাষায় বলা হয় রাষ্ট্রদ্রোহিতা বনোক্রায় সাথে মুসলিমদের চুক্তি ছিল তারা ছিল ইসলামী রাষ্ট্রের নাগরিক চুক্তিবদ্ধ ও নাগরিক থাকা অবস্থায় তারা একটি বহিষত্র সাথে ষড়যন্ত্র করেছিল তাদের উদ্দেশ্য ছিল মোদিনার রাষ্ট্রকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া এবং মুসলিমদের উপর গণহত্যা চালানো আধুনিক যুগেও আইনের বিচারে রাষ্ট্রবিজ্ঞানের মানদণ্ডে এটি হলো সর্বোচ্চ অপরাধ আর এখানে ইহুদিরা বিশ্বাসঘাতকতা করেছিল আল্লাহ রসুল্লাহ আলিহাস্লামের সাথে সাধারণ কোন রাষ্ট্রপ্রধানের সাথে নয় আল্লাহ রসুল্লাহ আলী হচ্ছেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা এর আগেও মদিনার দুটি গোত্র বনো কায়নোকা এবং বন নাজিরকে শাস্তি দেওয়া হয়েছিল কিন্তু তাদেরকে এত ভয়ানক শাস্তি দেওয়া হয়নি কারণ ইসলাম অপরাধের অনুপাতে শাস্তির মাত্রা নির্ধারণ করে বনুকায়নুকা একজন মুসলিম মহিলা সম্মানহানি করে এবং একজন মুসলিমকে হত্যা করে তাদেরকে চাপাচাপিতে ছেড়ে দেয়া হয় এবং মদিনা থেকে বের করে দেওয়া হয় বনু বন নজির রসুলকে হত্যার চেষ্টা করে কিন্তু সমস্ত মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা তাদের ছিল না তাদেরকেও বের করে দেওয়া হয় তবে কিছু কঠোর শর্ত প্রয়োগ করা হয় কিন্তু বন করাইজার অপরাধ ছিল সবচাইতে মারাত্মক তারা খন্দকের যুদ্ধের সেই দুর্বল মুহূর্তে সুপরিকল্পিতভাবে মুসলিমদের সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করে যদি জোট বাহিনী মদিনায় জিতে যেত তাহলে তারা রসুল্লা সাল্লু আলী ওসালামকে নয় সবাইকে হত্যা করত এটা ভয়াবহ মাত্রার অপরাধ আর তাই তাদের শাস্তির মাত্রা ছিল সবচেয়ে ভয়াবহ আর যদি তাদের ছেড়ে দেয়া হত তাহলে তারা খাইবারে আশ্রয় নিয়ে বননাজের মতো আবারও মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হত সেই সুযোগ তাদের আর দেয়া হয়নি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 সায়দেবের মোয়াজ আনহ রায় দেবার আগে বলেছিলেন তিনি এই ব্যাপারে তিরস্কারীদের তিরস্কারের ভয় পাবেন না মুসলিমরা শত্রু সাথে কঠোর হতে পারবে না এই ধরনের দৃষ্টিভঙ্গি পরাজিত মানসিকতার বহিপ্রকাশ কিছু মুসলিম আজ কাফিরদের তিরস্কারকে এতটায় ভয় পায় যে গোটা ইসলামকেই ভুলভাবে উপস্থাপন করে শুধুমাত্র কাফিরদের খুশি করার জন্য তারা কাফির এবং ইসলাম বিদ্বেষীদের সমালোচনা মুখে পড়তে চায় না অথচ তারা জানে না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 তবে সেটা যারা প্রকাশ্যে মুসলিমদের সাথে যুদ্ধ করেছে তাদের ক্ষেত্রে সেটা সবসময় জরুরি নয় সিরা থেকে শিক্ষা হল শত্রুদের সাথে পরিস্থিতি ভেদে কখনও উদারতা দেখাতে হবে আর কখনো কঠোরতা কখনো কলম ধরতে হবে কখনো তলোয়ার তিন পয়েন্ট একজন মুসলিমের জীবন মরণ শুধুই আল্লাহর জন্য। আল্লাহ সাকাদেবিনোয়াজ রাদ আনহু আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ যদি কুরাইশদের সাথে আমাদের আরও যুদ্ধ হয় তাহলে সেই যুদ্ধ পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখো।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 শুধু বেঁচে থাকার জন্য তিনি বেঁচে থাকতে চান চাননি টাকা হবে সংসার হবে এসব চিন্তা মনে স্থান পায়নি তিনি একটা জিনিসই চেয়েছেন আল্লাহর রাস্তায় লড়াই ইসলামের শত্রুরা যতদিন বেঁচে থাকে ততদিন যেন তিনিও বেঁচে থাকেন যেন শত্রুদের বিরুদ্ধে লড়তে পারেন যেন বনকো রায় শেষ পরিণতি দেখে নিতে পারেন এরপর আর বাঁচার ইচ্ছা তার নেই আবুল্লা আনহুর তবাহল আল্লাহর সাথে সততা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 আল্লাহ তার রসুল সাল্লাহ আলী আসলামের সাথে বিশ্বাস ভঙ্গ করা হয়ে গেল কাজটা যে তিনি খুব ভেবেচিন্তে করেছেন তা নয় কিন্তু এই কুনাহের অনুশোচনা তাকে বারবার বার দংশন করতে থাকে আবুল ওবাবা রাজেলা আনহু চাইলে পুরো বিষয়টা রসুল্লার কাছে গোপন রাখতে পারতেন বিষয়টা তিনি চেপে গেলেও কেউ বুঝত না জানতও না তিনি চাইলে এভাবেই গোটা জীবন পার করে দিতে পারতেন মুখে একটা মেকি হাসি ধরে রসুল্লাহাল আলিউসালামের সাথে এমনভাবে কথা বলতে পারতেন যেন কিছুই হয়নি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 এভাবে ছয় দিন পার হয়ে গেল সপ্তম রাতের কথা ভোরের দিকে আনহা আল্লাহ আলীকি হাসছেন তিনি হাসির কারণ জানতে চাইলেন। বললেন আজ তোয়াজাল আবুল্লুবাবার তওবা কবুল করেছেন উম্মে সাল্লামা বললেন আমি এই খবরটা তাকে দিয়ে আসি রসুল্লাহ বললেন হ্যাঁ তুমি চাইলে অবশ্যই দিতে পারো উম্মে সালামা মহা উৎসাহের সাথে সুসংবাদ নিয়ে মসজিদে ছুটে গেলেন আবুল্বাবাকে বললেন আপনার জন্য সুসংবাদ আল্লাহ আপনার তবা কবুল করেছেন সাহাবিরা দৌড়ে এসে তার বাধন মুক্ত করতে চাইলেন কিন্তু বাবা বললেন না আল্লাহ রসুল সাল্লাহ আলহাম ছাড়া এই কাজ কেউ করবে না রসুল্লাহ আলহিহাস্লাম তখন ফজরে সালাতের জন্য বের হয়ে তাকে মুক্ত করলেন এখনও মসজিদে নববীতে একটি পিলার আছে পা খুঁটি যেটি নাম তুটি এই খুঁটিতেই বাবা রদেল আনহু নিজেকে বেঁধে রেখেছিলেন একটা মানুষ আল্লাহর কাছে গুনামাফের জন্য কতটা কষ্ট করতে পারে অথচ তিনি বুঝে শুনে ইচ্ছে করে ভুলটা করেননি এটাই হল সত্যিকারের মানুষের সংজ্ঞা এবং আল্লাহ ছিলেন এই অসাধারণ মানুষগুলোকে তৈরি করার পয়েন্ট অন্তরের হুয়া এ বেন আখতাব এবং কায়াবেবেন আসাদ জীবনের শেষ মুহূর্তে এই দুই নেতার বলে যাওয়া কথাগুলো থেকে স্পষ্ট যে তারা জেনে শুনেই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 এই বিষয়টি আমাদের আলোচনা গণ্ডের বাইরে বিধায় আলোচনা করা হল না সবশেষে আমরা আলোচনা করব করবুর মর্যাদা নিয়ে আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে তারা যখন আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তা কবুল করে নেন সাহ রাদ আনহু ছিলেন এমনই একজন সাহ রাদেল আনহু চেয়েছিলেন কুরাইশদের সাথে শেষ যুদ্ধ পর্যন্ত যেন বেঁচে থাকতে পারেন চেয়েছিলেন বন কোরাইজার পরিণতি দেখে যেন অন্তরকে শান্ত করতে পারেন ছিলেন খন্দকের যুদ্ধের সেই পুরনো ক্ষত যেন বেড়ে যায় যেন এই ক্ষতের মাধ্যমে তিনি শহীদ হতে পারেন আল্লাহ তার সব দোয়া কবুল করেছেন খন্দকের পর কোরাইশাহ মুসলিমদের সাথে আর যুদ্ধ করার সাহস দেখায়নি সাহাদ শুধু বনুকুরাইজার শাস্তি দেখেই যাননি বরং আল্লাহ তালা বনুকোরাইজার উপরেই তাকে বিচারক বানিয়ে দেন আর এরপরই তার ক্ষতের অবস্থা আরও খারাপ হয়ে যায় তিনি যে শাহাদ চেয়েছিলেন আল্লাহ তা তাকে দান করেন বনু তার ফলা করার জন্য হাজির হলেন আল্লাহ সাধারণভাবে কারোর জন্য দাঁড়িয়ে সম্মান জানাতে আল্লাহ রসুদ সাল্লাহ আলি ওয়াসালাম নিষেধ করেছেন কিন্তু সাহা ছিলেন একমাত্র ব্যক্তি যার জন্য আল্লাহ রসুসালু আলি সাহাবিদের উঠে দাঁড়াতে বলেন ইমামের মতে কাউকে সম্মান দেখানোর জন্য কখনো কখনো দাঁড়ানো যেতে পারে তবে সেটা অভ্যাসে পরিণত করা যাবে না আল্লাহ আলহাম জানতে পারলেন সাহাদের জীবনের শেষ মুহূর্ত এসেছে। তিনি রীতিমতো ছুটে গেলেন এতই দ্রুত হারছিলেন যে সাহাবিদের জুতো ছিঁড়ে যাচ্ছিল গায়ের চাদর খুলে পড়ছিল রসুল্লাহ আলহি আসলামকে সেটা জানালে তিনি বললেন আমি ভয় পাচ্ছি না জানি আমাদের আগেই ফেরেস্তারা তার কাছে পৌঁছে যায় আর হানজালার মতো তাকেও গোসল করিয়ে দেয় পৌঁছে দেখা গেল সাদকে গোসল দেয়া হচ্ছে তার মা কাঁদছেন সাহাদ রাজ আনহুর লাশ বয়ে নিয়ে যাওয়ার সময় সাহাবিরা বললেন ইয়া রসল্লাহ এত হালকা লাশ এর আগে কখনো বহন করিনি রসুল্লাহ আলী ওয়াস্লাম বললেন কেনই বা হবে না বলো, এমন সব ফেরস্তারা আজ জমিনে এসে লাশ বহন করছেন যারা এর আগে কখনো পৃথিবীতে আসেননি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 সাহাবিরা সব অবাক হয়ে চাদরটা নেড়েচেরে দেখছেন রসুল সাল্লাহ আলী ওসলাম বললেন তোমরা এই চাদরের কোমলতা দেখে অবাক হচ্ছ জেনে রাখো জান্নাতে সাহেবের মোয়াজের যে রুমালটা আছে তা এই চাদরের চাইতেও উত্তম আর কোমল লক্ষণীয় আল্লা সাল্লাহ আলী আসলাম নিজ থেকে সা কথা স্মরণ করলেন সাহাবিদের কাছে সা মর্যাদা প্রকাশ করলেন এটাই বলে দেয় রসুল্লাহ সাল্লু আলী আসলামের কাছে সাহ রাজে আহু কতটা প্রিয় ছিলেন মৃত্যুর দীর্ঘদিন পরেও রসুল্লা সাল্লা আলী স্মরণ করেছেন মানুষ মারা গেলে আমাদের মন থেকে আস্তে আস্তে মুছে যায় কিন্তু আল্লাহ রসুল আলী আসলাম তার অনুসারীদের কথা কখনো ভুলে যাননি দুনিয়ার ব্যস্ততা রাষ্ট্র চালাবার দুশ্চিন্তা পারিবারিক কাজকর্ম কোন কিছুই সাহাবিদেরকে ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারেনি এই মানুষটাই তার ওম্মার জন্য প্রত্যেক দিন দোয়া চাইতেন এই মানুষটাই কেয়ামতের দিন সেই কঠিন দিনে আমাদের মুক্তির জন্য দুয়া চাইতে থাকবেন দুনিয়ার সবার চেয়ে উপরে ভালোবাসা পাবার যোগ্য হলেন আল্লাহ রসুলসাল্লাই আসাল্লাম সাহাদেবের মোয়াজ রদিন আনহোকে কবরে রাখার পর রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের চেহারা বদলে যায় তাকে দেখতে বেশ চিন্তিত লাগে তিনি তিনবার তসবি পড়লেন সুবাহ সাহাবিরাও তাই করলেন একটু পর তিনি স্বাভাবিক হলেন তিনবার তাকবির দিলেন আল্লাহ আকবর দেখা দেখি সাহাবিরাও তাই করলেন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 আল্লা নবীর আনস্তার হওয়ার সিদ্ধান্ত যখন নেন তখন তিনি ত্রিশ বছরের টকবক বকে যুবক দিনের জন্য একজন মুসলিম যুবক কিভাবে নিজের জীবন দিয়ে দেয় তার উৎকৃষ্ট নমুনা আখিরাতে দাঁড়ি তার জীবনটা সোনার চাইতেও দামি আমরা আজ যেন ভুলেই গেছি দিনের খেদমত রক্ত দিয়ে করা লাগে আজকাল অনেকের চোখে দিনের খেদমতের অর্থ হল ঘরের শান্ত স্নিগ্ধ পরিবেশে ইসলাম নিয়ে পড়াশোনা করা ফাইভ স্টার হোটেলে কনফারেন্স করে ইসলামে লেকচার দেওয়া এতটুকু করেই তারা মনে করে আল্লাহ দিনের বিশাল খেদমত করে ফেলেছে অথচ আল্লা রাস্তায় তাদের শরীরের এক ফোটা রক্ত ছড়েনি গ্রীষ্মের দিনে শীতাতক নিয়ন্ত্রিত গাড়িতে চড়ে আর শীতের দিনে হিটারের উষ্ণতা উপভোগ করে আল্লাহ দিনের খেদমত করাটা যথেষ্ট না দিনের খেদমত করতে হলে শরীর থেকে আরামের চাদরটা ছেড়ে ফেলতে হয় পরিশ্রম করতে হয় ত্যাগ করতে হয়